বিসমিল্লাহ রহমান রহীম পরম করুন নময় ও আশিমালু আল্লাহ মিশুর চারা নারা সত বাজ না বুনেদ বনাই কয়েকদিন ঘুরাইয়া ফিরায় অন্ধকার ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপন ফসাদের জমানায় আপনি আমাদের ইমানকে মজবুত করে দেন মাহফিল কে আপনি জন্য কবল করে নেন আমরা যারা মাহফিল হাজির হইলাম আপনার ওলি না বনাইয়া কাউকে বিদায় সসালামুক الحمد لله আলহামদুলিল্লাহ من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له اناشهد ان لا اله الا الله وحده لا شريك له اناشهد ان محمدا عبده ورسوله রাহ ইউলী দিনো সুন তসলিম বিসমিল্লাহি রাহিম <A Fatiha>. <todavía> <Yes> <Industry> বান্দা। যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেয়ার ষড়যন্ত্র চলতেছে তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে কে কার আগে জাহান নামে যাবে জোরে বলিনা যে জমনে মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যেই জমানায় পীর মুরিদিন নামে শেরেক বেদাতে ভরফুর হয়ে গেছে ইসলামের নামে বদ্দিন সরাবার ব্যবস্থা করতেছে সেই মুহুর্তে পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস আলামদের মজলিস মৌমেন জাকিরিন শাহিরিনদের এই দামি মাজলিসে আসার বসার বলা শোনার তিক দান করছেন এর জন্য শক্তি আদান সবাই বলে আলহামদুলিল্লাহ মাহফিলের দাওয়াত পুষছে সবাই কিন্তু আসতে পারে নাই কত কপাল পরা চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত কেউ গান শোনার মধ্যে টেলিভিশনের ড্যান্স দেখার মধ্যে কেউ বেহুদা গল্প গুজাবের মধ্যে আসতে কপাল পড়ার মাহফিল না কষ্ট পোড়া বদনসিব তোমার চাটকি ছাড়া মা একটু পরেই শুরু করতে পারবা মাহফিল তো আর কিছুক্ষণ পরে থাকবে না আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্ট কেলে স্বীকার করে কাজকর্ম ফেলে দিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দুনিয়ার কোন আল্লাপাকের বান্দা বেহুদা কাজে গল্প গুজার মধ্যে লিপ্ত আছে আল্লাপাক তৌফিক না দিলে এবং আমিও কিন্তু আসতে পারতাম না যে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন এই জন্য বেজান না খুশি যারা খুশি হইলাম খুশি সে তার একবার বলি আলহামদুলিল্লা খুবই গুরুত্বপূর্ণ দামি গোসল করার আগে শরীরের মধ্যে অনেক ময়লা ছিল ঠিক মতো গোসল করেন বহু গুণা ছিল আল্লাফ কবুল করলে মাজলিস থেকে চলে যাবো আল্লাফ গুনা সব মাফ করে দিবেন এটা আমার কথা না রসুল হসনতরানির মুহমদিন ফরমান যখন কোন সম্প্রদায় মাওলাপাকে রাজি খুশি করার উদ্দেশ্যে জিকিরের মাজে বসিয়া যায় জিকির শেষে যখন জাকিরের মাজে থাকে একদল আহ্বানকারী আসমান থেকে ডাক দিয়া বলে জাকিরিন সুসংবাদ শোনো আল্লাফা খুশি হয়ে তোমাদের গুনা খাতা সব মাফ করে দিয়েছে শুধু মাফ করছে তাই নয় সরকার মাঝে মাঝে কালো টাকা হোয়াইট করা সাদা করা সুযোগ করে দেয় আল্লাফাকে এই মাজলিসকে কেন্দ্র করে তোমাদের সমস্ত কালো গুণাগুলিকে নেকের দ্বারা পরিবর্তন করে দিচ্ছে মাজলিস খুব দামি গুরুত্বপূর্ণ মাজলিস যেহেতু বয়ান খুব সংক্ষিপ্ত খুব খেয়ালের সাথে কথাগুলি শুনতে হবে পলবের দরজা খোলা থাকবে কথাগুলি যদি সরিয়া সম্মত হয় শরিয়া সম্মতের খেলাফ হলে মোমেন বাবার কথা না মায়ের কথা বলেন স্ত্রীর কথা না নেতার কথা না কোনো কারোর কথা মোমেন শরিয়াতের খেলাফ কার কথা মানতে মানতে পারে না লো আতা। ফিমা আমি আমি না এর জন্য হোক যেই হোক না কেন আদেশ করলে আমি মানবো না রাজি আছি ভাই কিন্তু শরীয়তের মোয়াফের যদি কথা হয় কথাগুলিকে গ্রহণ করতে হবে আল্লাহ কি বলেন নয় নবী কদেশ করছেন আল্লাহ আদেশ করছেন আল্লাহ নবী হ্যাঁ আমার নবী আমি আপনাকে যে শরিয়াতের উপরে প্রতিষ্ঠিত করেছি আপনি সেই শরিয়াতের অনুসরণ করেন জাহেল কোন মুরুক্ষ কোন কমবক শরিয়াতের খেলাফ নিজের হাওয়াই নাফস থেকে কোন কথা বললে তার এর্তে অনুসরণ আপনি করিবেন না শরিয়াত মানতেই হবে শরিয়াত শরিয়াত শব্দের অর্থ কানুন রাস্তা পথ পদ্ধতি শব্দের অর্থ ওই রাস্তা উপরে চললে মোমেন জান্নাতে চলে যায় তাকে বলা হয় শরিয়ত এই যে শুনছে না শরিয় শেরিয়ত শরিয়ত জিনিসটা কি হলো যে রাস্তার উপরে চেমদ না মূসা মতো কঠিন না ঈসা শরিয়ত সহজ বরং না কঠিন না সাহস মধ্যবর্তী এক পদ্ধতি পন্তা রাস্তার নাম কি মানি তরিক মানি শরিয় আমি যদি তাকে প্রশ্ন করি ভাই তরিকার শব্দের অর্থ কি তরিকা শব্দের অর্থ কি তরিকার শব্দের অর্থ তো রাস্তা ওরে গাধা তুমি এতটুকু হবে শরিয়ত মানতেই হবে শরিয়াত চলার জন্য শরিয়তের উপরে চলার জন্য যে পদ্ধতি যে পন্থা আবিষ্কার করা হয় তাকে বলা হয় তরিয়কত শরিয়থের আবার কয়েকটা দিক আছে কয়েকটা আকিদার সাথে সম্পৃক্ত এলএমকে এলমে আকায়েত বলা হয় কি বলা হয় এলমে আকায়েত এলমে আকায়ত এলমুল কালাম বলা হয় বাহ্যিক আমল সম্পর্কে জানার বিষয়কে এলমে ফেঁকা বলা হয় গোপনীয় আমল সম্পর্কে জানাকে এলমে তসা এলেন মারেফাত বলা বলা হয় কি কথা ঠিক না এগুলি কিন্তু সবই শরিয়াতির অংশ কিসের অংশ ভাই শরিয়াতের সাথে তিনটা জিনিস সম্পৃক্ত আকিদা আমল গোপনীয় আমল আমলের আবার দুইটা একটা হলো জাহিরি আমল একটা হলো বাতিনি আমল দিন আমল আমল শব্দের অর্থ কাজ আমল এবং উদ্দেশ্য হবে খারাপ কাজ উদ্দেশ্য হবে না ইন্নামাল আমরা তাহলে আমল দুই প্রকার জাহিরি আমল বাতিনী আমল জাহির আমলকে এলমে ফেকা বলা হয় বাতিনি আমলকে তসাউক এলমে মারেফত বলা হয় সবই শরিয়াতি অংশ কিসের অংশ ভাই আমার হার্ট আমার লাংস আমার কিডনি আমার রক্ত সবই শরীরের অংশ ঠিক না আমার শরীর দুইটা জিনিস দ্বারা গঠিত বাহ্যিক যা দেখা যায় বিতর্কতা যা দেখা যায় না হাত পাও চক্ষু দেখা যায় রুগ দেখা যায় না কেউ যদি বলে আমার রুগুর দরকার নাই। শরীরের দরকার তার শরীরও ঠিকবে না কেউ যদি বলে আমার শরীরের দরকার নেই রুগের দরকার রুগও থাকবে না কেউ যদি বলে আমার জাহিরি আমলের প্রয়োজন বাতিলি আমলের প্রয়োজন নাই। আপনার আমল ঠিক থাকবে না কেউ যদি বলেন বাতিনের প্রয়োজন জাহির দরকার নাই আপনার আমলও ঠিক হবে না উভয় লাগবে কি লাগবে ভাই উভয় শরীরও লাগবে রুহও লাগবে লাগবে আমলিনে আমলও লাগবে উদাহরণ দিলি বুঝতে পারবেন ছোট্ট একটু উদাহরণ দিলি বুঝতে পারবেন নামাজে দাঁড়াইছেন কিসে দাঁড়াইছেন ভাই রুকু সাজদা রাত ঠিক মতো দাঁড়াইছেন সহিমগুলি সব সুন্দর আলায় করছেন যদি প্রশ্ন খান মুফতি সাহেব নামাজ হইছে সে কি বলবে ভাই কথা বলেন না কেন কিন্তু আল্লাহর কাছে কবুল হয়নি আল্লাহর কাছে কি হয় নাই তাহলে দেখেন আমার নিঞ্জটাকে সহি করতে হবে এটা কেউ দেখে না এইটা কলবি আমল এটা কলবি তাহলে নামাজের একটা বাহ্যিক সুরাত হইল আর একটা সুরাত হইল কথাটা বুঝাতে পারি নাই এর জন্য প্রশ্ন করেছিল এসান কি জিনিস এসান কাকে বলা হয় নবী আলাই কি জবাব দিলেন আনুদাল তারু ফ্লাহর তুমি এমন ভাবে ইবাদত করো এমন ভাবে আল্লাহকে দেখতেছাকা তার তুমি আল্লাহকে দেখতেছো দেখিয়া দেখিয়া ইবাদত করতেছ ফা ইলাম তাকুন তার ইহুয়ারক তোমার যদি ওই অবস্থা সৃষ্টি না হয় ওই মাকামে পুষতে না পারো ওই দরজায় না পুষতে পারো কমপক্ষে তোদের সময় এই খেয়াল করো আল্লাহ তোমাকে দেখতেছে দেখেন জ্ঞানী গরিব বন্ধুখন খুব খেয়ালের বিষয় চিন্তার বিষয় নবী আলাই সালাত আসসালাম দুইটা সুরাত বয়ান করছেন দুইটা পদ্ধতি কয়টা পদ্ধতি হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে দেখবে হয়তো তুমি অথবা দুই সুরাত হয়তো তুমি উপস্থিত হবা আল্লাহ অথবা তোমার খেয়াল পড়ে তোমাকে আল্লাহ আমাকে দেখতেছে দেখেন এবাদতের দুই সুরাতের বাইরে কোন সুরাত নাই কোন পদ্ধতি আমাকে দেখান আর হয়তো তুমি আমার ঝগড়া নাই বন্ধু কিসের ঝগড়া জায়গা জমি টাকা পয়সা না লেনদেন নিয়ে ঝামেলা আছে তুমি যে রাজি করতে চাও আমি তো একই মাওলাকে রাজি করতে চাই তুমি যে জান্নাতিকে রাখা করছো আমি তো সেই কিন্তু কেরাত পরবো কি পরবো না বারবার হাত মারবো কি মারব না সমস্ত মাঝাবিরা সব মর্শেদ সব কাফের সব জাহান্নামি সব ভন্ড এই বয়ান শুনতে শুনতে করতে করতে তুমি তোমার সৃষ্টি হয়েছে কি হয়নি এইটা অনুভব করার জিনিস মুখে বক করার জিনিস না এই হালাত পয়দা করার জিনিস প্রচার করার জিনিস না আমি তোমাকে এই কথা বলছি না আমি যে লাগবে না তা বলছি না তো রূপ এবং শরীরের সমান্বই তো মানুষ ভিতর এবং বাহিরের সমান্য তো আমল তোমার আমল তো ঠিক নেই বাবা তুমি নামাজে দাঁড়াইছো কোনো মাসিদে গেছো তোমাকে আমি বলি বাবা মসজিদে গেছো তোমার চিন্তা কি ইমাম সাহেব যখন অল্প তো তোমার মসজিদে যাওয়ার উদ্দেশ্য কি কথা বললো চেষ্টা করবা আল্লাফাক তাকায় আসতে নিহাতের দিকে তোমার কলবের দিকে অবস্থাটা কি তুমি তো জীবনে কলব সম্পর্কে আলোচনাই শোনো নামাজ পড়তে দাঁড়াইসো হাত মারামারি নামাজ কায়ে করো আমার জিকিরের জন্য আমার স্মরণের জন্য রহমাতুল্লা বলেন নামাজের মধ্যে যতটুকু অংশ মেয়াল থাকবে ততটুকুই নামাজ হবে আমার স্মরণের জন্য আমার জিকির জন্য নামাজ পড়ো তোমার তোর জিক তোমার তো স্মরণ নাই তোমার তো খেয়াল দল পড়ার সাথে সাথে জোরে বলতে হবে হাত মারতে হবে এইভাবে বসতে হবে তুমি তো প্রাইমারি লেভেলে পড়াশোনা করতে করতে তোমার জীবন শেষ করছো ডক্টরে শিক্ষা দেই। কিভাবে দাঁড়াতে হবে কিভাবে রুকু করতে হবে আমরা কিরাতুল কোরআন মাদ্রাসায় মকতগুলিতে পাঁচ বছরের বাচ্চাকে আমরা নামাজে ট্রেনিং দিই এবং সেও শিখতে পারে আলহামদুলিল্লাহ তার করতে হবে এইভাবে সাজদা করতে হবে কি সম্ভব কি সম্ভব না ভাই সম্ভব কিন্তু নামাজের মধ্যে মাওলাকে কে দেখতেছো মাওলায় তোমাকে দেখতেছে এত সাহজ মনে করিও না এটা মনে করিও না। এত সহজ না সাধনা করতে থাকো না নামাজের সময় খেয়াল করে দেখো নামাজের কতটুকু সময় তোমার আল্লাহ দিয়ে খেয়াল থাকে আর তাকবিমার থেকে শুরু করে সালামের আগ পর্যন্ত কত সময় এদিক ওদিক খেয়াল গেছে একটু খুশনি কিভাবে নামাজ পড়ছেন আলী রাজি আল্লাহ কিভাবে নামাজ পড়ছেন এইটা খেয়াল করো পড়াশোনা করো তারপর মাথার মধ্যে খবর নাই আলির দি আল্লাহর এরকম পায় থেকে তীর উঠে ফলাইছে খবর নাই এক যুবক অসুস্থ তার হাত কাটতে হবে আর আগের জমানায় কোন অঙ্গ কাটতে গেলে হাত কাটতে হবে অফাশ করার শুরু নেই তখন মানুষকে খুব বেদে এর হাত কাটতে হতো পাও কাটতে হতো এরকম এক যুবল হাত অসুস্থ হাত কাটতে হবে ডাক্তার বলতেছে হাত কাটতে হবে এখন থেকে বানতে হবে যুবুকের মা বলতেছে এত কষ্ট করার কিছু দরকার নাই তো আমার ছেলে যখন নামাজে দাঁড়ায় যাবে তখন হাত কাইটে নিয়ে তখন হাত কাইতে নিয়ে যে হাত কাইটে নিয়ে গেছে খবর নাই। এর নাম আমতা আবদুল্লাহ কান্না কাতার নাম তাকুম তারা হইয়া রাখ এই হাদিস কে সুলুক হাদিস বলা হয় কি রুবুল হাদিস বলেন যে খবুল হাদিস বলেন উম্মুল হাদিস বলা হয় এই হাদিস কেন কই কি নামাজ পড়লা জীবনভর কি নামাজ পড়ছো আন মুতাররফুন ক্বালা আতা ইন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন মুতাররুনা নাবিহি ক্বালা মিনাল বাকা তিরমিজির মত রওয়ায়াত তার বাবার থেকে তার বাবা নামাজের মধ্যে এমন ভাবে কান্নাকাটি করতেছেন তার কান্নার আওয়াজ তার কলবের থেকে এমন ভাবে আসতেছে যেরকম কোন পাতিলের মধ্যে পানি দিয়া উপরে যদি ঢাকনা দিয়ে আবৃত করে নিচে আগুন কেমন শব্দ করছে কই তোমার কি একদিন কান্না আসছে বাবা না আসে নাই ওন আবি আনু কল কান নবি সাল্লাল্লাহু আলাইহি কান নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া সলি হাত্তাত তারমা কদামাহু হাত্তাত তারমা কদামাহু কিলা ইয়া রাসূলুল্লাহ атফালা হাযা ওয়াকাদ জাআকা আল্লাহ কদ атফালা হাযা ওয়াকাদ তার দুই পাও মোবার ফুলা যাইতো কি আপনার গুণা নাই আপনার কোন বলন্দ করার জন্য মর্যাদাকে আরো বৃদ্ধি করার জন্য আল্লাহা ঘোষণা দিয়েছেন হাবিব তোমার আগিলা পিছনে সমস্ত করেন আমার নবী কি বললেন কলা আহ শাকুর যে মাওলায় কারিম আমাকে সুসংবাদ প্রধান করছে সেই মাওলাকে এবাদত করে সুক্রিয়া আদায় করব না তারা যদি মাওনা শুক্রিয়া আদায় করতে গিয়া এইভাবে এমাদত করতে হয় তোমার আমার অবস্থা কোথায় কি অবস্থা চলতেছে খালি কাফের কাকে মোশেদ বানাবা সেরে সম্পূর্ণ আকৃদার ব্যাপার বাহ্যিক কোনো ব্যাপার না বাহ্যিক কোনো আমলের ব্যাপার না সেরে কিসের ব্যাপার বিশ্বাসের ব্যাপার কিসের ব্যাপার জোরে নামাজ পড়লো আপনি তো বলবেন নামাজ পড়তেছে কিন্তু সে সে করতেছে এক ব্যক্তি মূর্তির ঘরে নামাজ পড়তেছে কোনো জায়গা নাই মূর্তি ভরা কিন্তু তার সামনে তো মূর্তি সে খেয়াল করতে আল্লাহরের মধ্যে যখন মূর্তি ছিল সেই মূর্তি ফিরে নামাজ পড়লো কিভাবে সে তো সেরেক হবে যা ইচ্ছা তাই বুঝাইয়া মানুষদেরকে শুধু সেরেক তমুক কোন এক ব্যক্তি হাত করে তাকে হত্যা করার জন্য তলার উঠেছি তুই কি আমি তো কা ফেরবে আমি তো মুসলমান না আসলে সে মুসলমান সে হত্যা থেকে বাঁচার জন্য নিজের ইমানকে গোপন করছে সে কিভাবে আমার এক ব্যক্তি লোক দেখাবার জন্য নামাজ পড়ে ঠিয়া অনেক সুন্দর নামাজ পড়ে আর নেই যেমন আমাদের ক্যান্টনমেন্টে কুমিল্লা ক্যান্টনমেন্টে তিরিশ বছর এক হিন্দু ইমাবধি করছে না এরা তোমার জন্য শ্রেয় না যায় হোক খ্রিস্টানদের দালালরা আজকে আমার যুবক বন্ধুদেরকে আমার কলেজ ইউনিভার্সিটির বন্ধুদেরকে যাদের কোরআন হাদিসের এলেম নাই এদেরকে বিভিন্ন চটি বই পড়ায়া পড়াইয়া সমস্ত সমস্ত হয়ে গেছ আর সবাই জাহান নামে চলে যাবে আমি একদিন একলা ভাই তোমাদের দৃষ্টিতে সবাই মসজিদ তো জাহান নামিক নিশ্চিত কোন সন্দেহ নেই মোর্শেদ কোন সন্দেহ নেই মুর্শেদ জাহান নবী আমি বললাম ভাই গোটা দুনিয়ার সমস্ত হয়তো আবুানি পরে মাঝহব মানে কেউ শাহির কেউ মালিকলা কি গোটা সৌদি আরবের প্রশাসন গোটা সৌদি প্রশাসন সব হাম্বী মাঝাবি এই যে আমাদের এবার ধর্মমন্ত্রী শশি পারছিলেন চর্ম নাইতে ড ইব্রাহিম সাহেব তিনি বলেন না শোনেন নাই আপনারা যদি সবাই মাঝহাবি হয় আর তোমরা কয়েকজন মাত্রবাদী তা আল্লাহের জান্নাত এত বিশাল বিশাল জান্নাত তা তোমরা কয়েকজন যদি আমরা যদি সবাই জাহান নামে যাই তাহলে তোমাদেরকে জাহান্না জান্নাতে গিয়ে ভয় লাগবে না কালামে পাকের মধ্যে ফরমান নবীকে আপনি ধ্বংস হবেন না আপনি নিজেকে কেন হালাক করতেছেন এত কেন চিন্তিত মানুষ কেন মুভমেন্ট হয় না মানুষগুলো কেন মোমেনা নামাজি বানাবার কোনো টেনশন তোমার মধ্যে নাই আর তুমি সবাইকে জাহান নামে পাঠাই এ আমার বাবারা আমার বন্ধুরা খবরদার খবরদার নিজে হিসাব নিকাশ না মিলাইয়া কেউরে যায়ও না এ মুদার মুসাফের পরীক্ষা নিরীক্ষা রওনা করিও না দেখো তোমার পাথের অবস্থা কি তোমার পকেটের অবস্থা কি তোমার টাকা আছে কি নাই হোটেলে খাওয়ার জন্য যাবা যদি টাকা না থাকে ধাক্কা দিয়া তোমাকে বের করে দিবে পেটুক টাকা সারা কেন খাওয়ার জন্য দুনিয়ার পথ চলতে গেলে ঘাটে ঘাটে পথে পথে লাঞ্ছিত হইতে হয় অপমানিত হইতে হয় মুসাফের দোলারা যারা কিয়ামতের দিকে রওনা করছো যারা মিজানের দিকে রওনা করছো রাখা করছো খবরদার পরীক্ষা না করিয়া কেউ মৃত্যুর বিছানায় দেখো কি দেখো তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি না নামাজ কাজার সংখ্যা বেশি দেখো নামাজা পড়ছ তার মধ্যে মাওলার খেয়াল বেশি ছিল না দুনিয়ার খেয়াল বেশি নামাজা পড়স দেখো রাখার সংখ্যা বেশি না বেহুদার কথার সংখ্যা বেশি দেখো গুনার সংখ্যা বেশি না সংখ্যা বেশি খামরদার যা গুণা করছো তবা করতে কি পারো নাই আল্লা ফেরেস্তরে এই না কোন জাহান নাম কামাই করছে খবরদার ওই জাহান নাম খানা না দেখাইয়া রুহুটাকে কবজ করিস না হঠাৎ মাসে গড়াতি নীল রঙের দিগির মতো বড় বড় দুইটা চক্ষু গোটা দুনিয়া বড় বড় শরীর সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো প্রসব সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের বাবার কেন কে করো না বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবার এখন বলতো মানুষটা আমাদের সামনে মারা গেল কখন খেয়াল নাই। বাবা তুমি ঘরের মধ্যে ঘুমানো অবস্থা আছো তোমার স্ত্রী পাশে বসিয়া পান খায় নাস্তা খায় হঠাৎ তুমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখো তুমি ঢাকায় গেছো স্টেডিয়ামে গেছ স্টেডিয়ামে মার্কেটে গিয়া নিয়া চল নিয়া তোমার বুকের মধ্যে একটা কোপ বসায়া দিছে তুমি স্বপ্নের মধ্যে দেখো তোমার বুকের মধ্য থেকে ঝপুরার রক্ত বাহির হইতে আছে। আর করতে পারলো না বাবা আমি তোমাকেই প্রশ্ন করি যেই এই তোমার স্ত্রীর কাছ থেকে তোমাকে ঘুমের ঘরে ঢাকায় নিয়া আবার ঢাকায় নেওয়ার সময় বাস সাজাইয়া রিক্সা সাজাইয়া আবার গাড়ি সাজাইয়া রিক্সা সাজাইয়া যে মাওলা তোমাকে বাড়িতে আনিয়া আবার বাড়ির দর তোমার শত্রু সাজাইয়া তার কাছে লাজা দিয়া তোমার কলিজার মধ্যে কোপ বসাইয়া তোমার কলিদার থেকে রক্ত বাহির করিয়া দেখাইতে পারলো তোমার স্ত্রী তোমার ভাই তোমার আত্মীয় স্বজন সবাই পাশে বসিয়া থাকবে সবাই তোমাকে দেখতে থাকবে কিন্তু মাওলা ফা রব্বুল আলম তোমাকে ওই অবস্থায় কেন জাহান্ন দেখাইতে পারবে না সেই মাওলা তোমার মতো দেখাইতে পারবে না যেরকম ঘরের মধ্য থেকে মাওলা তোমাকে বের করিয়া তোমাকে ঘুরাইয়া ফুরাইয়া সব জায়গায় নিয়ে আসে তোমার পাশে এত অল্প বয়সী তুমি আমার সামনে হাজির হয়ে যাবে বুঝতেও পারি নাই ভাই আজরা মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম ভর্তি হইলাম একটু বুড়া হওয়ার সুযোগ দিয়া দাও ভাই ওদের মুখের মধ্যে কি খানা তুলিয়া দিবে আমার বাচ্চা বড় হওয়ার সুযোগ দিয়ে দাও আজরাইল মুখ মাফির গিয়া করছিলাম আর নারীর মধ্যে ফুস দিব না আর সুদ খাইব না আর সেনার মধ্যে যাবো না বেফর্ করবো না করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো ভাই হাজার তকর সুযোগ দিয়া দাও ইভান সুযোগ দিয়া দাও আর গুনা করব না নামাজ আর কাজা করব না আমার মাওলা কি কালামে আগে বলেন নাই আজালুহা। আমি করলে। গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাতে পারে না আমি কাও সামনে একবার হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না আমি আমেরিকা রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না আর সুযোগ দেয়া হবে না আফমানাল আসলাতু আসরাম গোশাইয়া না তোর মনে রূহের উপরে সিরিয়া নিয়া যাইবে এই দুনিয়াতে তোমাকে মা বলারা কেন খেয়াল করো আজকে দুনিয়ার পরীক্ষা একবার ফেল করলে ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলা ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া মামলায় কবরের মামলা কেয়ামতের মামলায় নিজাদের মামলায় পুলিশ মামলা মামলার স্লিপ কাটিয়ে যায় আর তো বাবারে শাস একবার একবার বৌয়ের শাস দ্বিতীয়বার আর কোন শাস নাই বাবরি একবারই ঢুকতে পারবো দ্বিতীয়বার ঢোকার কোনো সুযোগ নাই বাবারে এই কবর খুব মারাত্মক কত আল্লাহ কত কবর আজাব দেখছে কত মানুষ কবর আজব দেখছে আমাদের মসজিদ মুসলিমের বড় আব্বাজান বলে কি হয়েছে তুমি বলো হুজুর আমি বিকালবেলা গরু গুলি নিয়ে যখন বাড়ির দিকে রওনা করলাম ফকির বাড়ির কবরের কাছে গরু গুলি যাওয়ার সাথে সাথে আমি চিন্তা করলাম গরুগুলি কেন দৌড় মারলো আমি তখন দেখি কবরের মধ্যে আগুন তুমি কি দেখো না কত গোষের মধ্যে আমার আল্লাহর নামে স্পষ্ট লেখা দেখা যায় তুমি কি দেখো না কত ডিমের মধ্যে আমার আল্লাহর নাম লেখা দেখা যায় কত মাসের মধ্যে কত পাখি আমার মা লাগে আল্লাহ আল্লাহ না বাবা আমার মা বলে মন বুস্তি চায় না মন বুঝতে চায় না মন বুঝতেই চায় না শুধু একটা কথা বুঝা মন এক লক্ষ বা দুই লক্ষ পারে না কুটি কুটি আল্লাহওয়ালা আল্লাহর কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না মনকে বোঝার মার যদি মানার কবরে যায় কবরে দুই পাখের মাটি আমজ রচা মারবো সাহেবmathfrak পা ধরে না রত হজরতে জানাতে নাই আমি আমি দুষ্য করতে পর ভুল আল্লাহর আমার মাওলা রে আল্লাহ তুমি maaf করিয়া দাও ও বড় লোক বাবা রে ও বড় লোক বাবা রে আজকে ছোটটা একটা প্রাণী মশার কামড়ের থেকে বাঁচার জন্য কত গুলো জ্বালাইলাম কত মাল না জানালার মধ্যে দরজার মধ্যে কবরে গিয়াছি নিরানব্বই সবার শুরু হয় সহ্য করতে পারব আল্লাহ তুমি মাফ করি আদা বাবা ও আমার যুবক বাবারা পর্দালে মা ও আমার মুরুবি বাবা কি সামনি খাস না নিল কাউকে জাহ্নাত কাউকে জাহান্ন দিয়া দিবে শীতের দিন আসতে আছে লেপ গায়ে দিয়ে আরাম করে ঘুমাও নামাজ খাচা করবা নামাজ পড়বা না তুলো দিয়ে টুসুক দিয়ে আরাম করিয়া লেপ গাই দিয়ে কত আরাম করিয়া ঘুমাইছে কিন্তু আমার মজা তুই যত চিলাম একটা তোষক বানা ওই তোষকটা কত মাই আমার মাওলা এরপর আল্লাহ রব বলবে এ ফেরেস্তা ওই নাফার মার্কে টোষক সবাই ওই ল্যাবটা দুনিয়ার কোন তুলার ল্যাপ হবে না জাহান নামের বল এবং কয়লা হবে আল্লাহ আরামিন বলবে ফেরেস এখন জাহান এই জাহান আমার কথা মানে নাই ওই নাফার মানে আল্লাহ করিয়া বাবার বলতে আছি সবার সামনে তোমার একশো বার পায়ে দরতে রাজি আছি রে বাবা তারপরেও গুনার খামের কাছেও যাই না বলতে হুজুর গুনার কাজ আমি করব। আমি পুকুরের পরে কোন একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে। তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো তুমি মানুষ বাচ্চাকে পুকুরের পরে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না পানির সাথে খেলতে আস বাধা কারণে তুমি আমাকে লাথি দাও কামড় দাও গালি দাও ওরে বাচ্চা পানির সাথে খেলতে খেলতে খেলতে খেলতে হঠাৎ বান্ধবী দাঁড়িয়ে কাটায় মজা পাইয়া বেপরদায় মজা পাইয়া সুদে ঘুষে মজা পাইয়া সেনায় মজা পাইয়া নামাজ কাঁচায় মজা পাইয়া রোজা সারায় মজা পাইয়া এক দুনিযার ক্ষমতায় মজা পাই হুসনাই আমোদ প্রমোদের মধ্যে লিপ্ত ডুবা অবস্থায় আছে ওইদিকে পিছনে হাজরাইল অপেক্ষায় আল্লাহের হুকু মাসব তো একটা মারব উল্টে বাবারা তোমরা কি দেখো নাই কত সুস্থ তোমার সে হঠাৎ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এ বেনোমাঝি তুমি কি দেখো নাই কত বেনোমাঝি নামাজ ধরার আগে আসতে দুনিয়ার থেকে পড়িয়া গেছে ওই হালাতে মৃত্যুর বিচারায় শুইয়া পড়ছে তোমরা কি দেখো নাই কত মদ করাজা খর কত ফেন্সি খর ওলার কবরে যাবার এই গ্রান্টি তোমাকে কে দিছে রে বাবা কে তোমাকে এই গ্রান্টি দিল এই গ্রান্টি কেউ দিতে পার না তবেসলমান বলতে সবাই মনে চায়ুন কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন ই বা আমরা ন্যাকল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে না। এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে খবরদার বর্তমান জমানায় কিন্তু পীর মুড়িদিন ব্যবসা দলাদলি হিংসা হাসা দে হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলীর একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ নরম হইয়া চোখে পানি আসতে আছে। বির নাম কি ফলে পরিচয় চরমনাই বুঝি না দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনে বাবা চরায় যাওয়ার তোমার কোন দরকার নাই কোন দরকার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যায় না ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুণার দ্বারা জানিয়ে সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া কর যেন কেয়ামতের ময়দানে গোলা গুলি বাঁধিয়া মাও একসাথে জান্নার তো আল্লাহ হুমাম কান্দ আর মাওলার কাছে মাপ চাও কান্না সে মনের বোঝারে মাম একদিন এই ঘরের দরজারে নতুন বউ হইয়া উড়ছিল মন কত মেয়ের শরবত খাইছে কত মেয়ে বাতাস করছে আবার একদিন এই ঘর একদম ছেলে কেনবে মামা করবে মামা করে চো দিব দিব্লা আল্লাহ কত বেগুনার না বলে কালবে আলিম যাদের পাক নিচে ফেরে তারা পাকনা বিছায়া দেয় আমার দিকে না তো তোমার যে বান্দাঘাত পছন্দ হয় তার সবাই গুনাটা মাফ করে দে আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ দাঁড়ি কাটিয়া ফলাইছি কেউ সেনার মধ্যে পতিত হইয়া গেছে কেউ গাজা গাজা মত পান করিয়া ফেলাই নামের খাতার নামটা কাটিয়া দল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া যুবক বাবা থেকে কবুল করিয়ানো আল্লাহার যুবক বাবা তাকে কবল না আল্লাহামার মুরব্বী বাবা থেকে কবল না। আল্লাহামার মা বন্ধকে কবল না। মোমরা যত মুজাহিদরা কবরের শেয়ার হয়েছে সবার কবরে আজাবকে মাফ করে দাও খাস আমাদের সাইখ মসের কবর জন্ম মা দাদা সব তাম দুনিয়ানোর গোলাম কবুল করে না রসল লাল খারে খাল কি বসেন আমরা সবাই তবা করি প্রেক গা সাথে ডান হাত লাগাইয়া বসি প্রত্যেকে পড়তে গায়ে সাথে ডাইন হাত লাগাইয়া পর্দালায় মা মনের আপনার মধ্যে তারা হয়ে গেলাম আর যাদের মুড়ি থেকে নি করলাম আল্লাহ আমাদের প্রত্যেকে নেত কে কবুল করে নিবেন তবে অন্যের ফসল নষ্ট করবি ফিরানো যায় না ঠিক চিন্তা ভাবনা করিয়া দেখা গেছে বাস্তবতাও তাই কোন একজন আল্লাহ সাথে সম্পর্ক না থাকে